الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وان اشهد الله لا اله الا الله وحده لا شريك له وان اشهد ان سجدنا ونبينا ومولانا محمدًا ما عبدوه ورسوله সাহা হুত আলা আলিহী আসা বারকসলুফি মি শৈত নিজি বিসিলা রহমা নিহী من كان يريد العاجل تعجلنا له فيها ما نشاء لمن نريده ثم جعلنا له جهنم يصلها مزموما مدحوراً. وَمَن أَرَادَ الْآخِرَةَ وَصَلَّى لَهَا صَالِحًا وَهُوَ مُؤْمِنٌ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ মন্তমিদা দি উমতি ফলুদ সলা তু সজরাত মায়্রাম محترم حاضرین <محترم> <محترم> अल्लाह तक रब्बुल आलमीन दुनिया मानूष पटाई एक जिन परीक्षा करा कि परीक्षा परीक्षाता हल कानु जाना योग्य और कानून जहान नाम्यता परीक्षा करा তাই দুনিয়াটা হল সমস্ত মানুষের জন্য একটা পরীক্ষার হলে আল্লাহ পাকবুল আলামিন কোরআনের একায়েতে বলেন ফিল অর্থাৎ হে মানুষেরা আল্লাহ তোমাদেরকে তালাক্রমে দুনিয়াতে পাঠান এক দলের পর আরেক দল তারপর আরেক দল তারপর আরেক দল এবার কেন পাঠান তোমাদের আমল পরীক্ষা করা অন্য আয়াতে বলেন অন্য আয়াতে বলেন আল্লা হালাকাল মাউতাওয়াল হাত আলি আবলুয়াকুম আয়ুকুম আহসানু আমলা অর্থাৎ আল্লাহ পকরব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়াতে একটা সীমিত জীবন দান করেছেন এই জীবন শেষে মরণকে তোমাদের জন্য অবধারিত করে দিয়েছে জীবন শেষ হওয়ার সাথে সাথে মরতে তোমরা বাধ্য হব এই মরণশীল একটা সীমিত জীবন দিয়ে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন আল্লাহ বলেন তোমাদের আমল পরীক্ষা করা যাওয়ার আমল করো আর কে জাহান্নামে যাওয়ার আমল করো তা পরীক্ষা করদিস শরীফের রসুল করিম ফিল আলহি ওসাল্লাম বলেন্লাহ মুস্তিফিল हादीर अर्थ इटाई आल्लाह तुम दले दले दुनिया पाठान तुम्हारेल परीक्षा कर प्रश्न जागते दुनिया आसले कानाते जा मत अमल कर नामे जामल करो आल्लाह आगे जानते आल्ला तो आगे जान फन दुनिया आसले की कर আল্লাহ তো আগেই জানেন নমরত দুনিয়াতে আসলে কি করবে আল্লাহ তো আগেই জানেন মুসা আলহি সালাম দুনিয়াতে আসলে কি করবেন ঈসা আলহি সালাম দুনিয়াতে আসলে কি করবে কাজেই যার ফলাফল জানা নাই তার ফলাফল জানার জন্য পরীক্ষা করা হয় আল্লাহ তো সকলের ফলাফল আগেই জানেন পরীক্ষা করবেন কোন শিক্ষক যদি ছাত্রদেরকে লেখাপড়া করান কোন ছাত্র লেখাপড়া শিখল আর কোন ছাত্র শিখল না এটা সাব্যস্ত করার জন্য পরীক্ষা করে যেহেতু তিনি জানেন না কে শিখল আর কে শিখল না এই জন্য তিনি পরীক্ষা করে জানতে চান কোন ছাত্রটা করা শিখল আর কোন ছাত্ররা শিখল না আল্লাহ তো আগের থেকে সব কিছু জানেন ल्लाब परीक्षा करबें क्यों यश्वर जवाब हल मानुष मानुष के परीक्षा करें परीक्षार्थर अवस्था जानारल्लाह मानुष के परीक्षा करें तवस्था जानार जवस्थाता তোমার আমলের দ্বারা তুমি যেন নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান নামের যোগ্য জাহান নামে যাওয়ার সময় যেন একথা বলতে না পারো যে আমি তো বুঝলাম না কোন অপরাধে জাহান নামে হইলাম এটা জানা বলতে না তোমার দুনিয়ার জীবনের আমলের দ্বারা প্রমাণ হবে তুমি জান্নাতের যোগ্য না জাহান নামের যোগ্য এই কথাটা মানুষকে জানাবার জন্য আল্লাহ পরীক্ষা করতে পাঠাচ্ছেন দুনিয়াতে সমস্ত মানুষদের এভাবে দুনিয়াতে আসার পর নিজের ইমান আমল নষ্ট করার পর হাসরের বিচারে যখন আল্লাহ তাদেরকে জাহান নামে যাওয়ার আদেশ করবে। তখন তারা বলবে আমরা তো জাহান যাওয়ার মতো কোন কাজ করি নাই দুনিয়াতে অত করেছে মনে মনে জানে বলেন মানুষ হাসরের মাঠে দাঁড়ানো অবস্থায় মনে মনে জানা থাকবে কে কি আমল করে গেল দুনিয়াতে কে দুনিয়ার জীবনে ভালো আমল করেছিল কে খারাপ আমল করেছিল মনে মনে জানা থাকবে এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে তাই খারাপ আমলকারীদেরকে আল্লাহ যখন জাহান নামে যেতে বলবেন তখন তারা নিজেদের খারাপ আমলের কথা অস্বীকার করে বলবে আপনারাই বলুন জানা জানা জানা থাকা সত্ত্বেও যদি নিজের খারাপ আমলের কথা অস্বীকার করে তাহলে দুনিয়াতে না পাঠাইয়া আল্লাহর জানা মতো জাহান্নামে দিতে চাইলে কি স্বীকার করত কিছুতেই নয় হাসরের মাঠে পাপিষ্টরা জাহান্নামীরা নিজেদের পাপের কথা অস্বীকার করবে জেনে শুনেই অস্বীকার করবে আল্লাহ রকুল আলমিন তখন তাদের পাপ বিভিন্নভাবে প্রমাণ করবে যত ভাবে আল্লাহ হাসরের মাঠে পাপিষ্টদের পাপ প্রমাণ করবেন এর মধ্যে একটা পদ্ধতি হল আল্লাহ বলেন জমিনকে আল্লাহ আদেশ করবেন তোর কোন জায়গায় আমার এই পাপিষ্টবন্দা কোন দিন কোন পাপ করেছিল বলে দেয় জমিন বলে দেবে জমিন হবে পাপিষ্টদের বিপক্ষে হাসরের মাঠে সাক্ষী জমিনের যে অংশে পাপিষ্ট যেই দিন যেই পাপ করেছিল সেই অংশ বলে দেবে হাসরের মাঠে দুই নম্বর পদ্ধতি আল্লাহ বলেন আলিয়াউমা নখতিমো আলা আফিহিমিমোনা আই দিহিম আর্জুন হোম বিমা কানু কানুবুম পাপিষ্টরা যখন হাসরের মাঠে জেনে শুনেই নিজেদের পাপের কথা অস্বীকার করবেন তখন আল্লাহ তার মুখে মোহর মেরে দেবেন বাকশক্তি বন্ধ করে দেবেন দিয়া তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস হাত হাতের পাপের কথা বলে দেবে পা পায়ের পাপের কথা বলে দেবে কান কানের পাপের কথা বলে দেবে চক্রু চুখের পাপের কথা বলে দেবে এমনকি অন্তরের দ্বারা যে পাপ করেছিল সেটা অন্তর বলে দেবে এই হল দ্বিতীয় পদ্ধতি হাসরের মাঠে আল্লাহ পাপিষ্টদের পাপ যতভাবে প্রমাণ করবেন তৃতীয় পদ্ধতি হল প্রতিটি মানুষের দুই কাঁধে দুইজন ফিরিস্তা আল্লাহ মোতায়েন করে রেখেছে दान क्रिस्ता जीवन सबग नेक अमल सब लेखे रखे लिपिबद्ध कर रखे और बम क्रिस्ताा जीवन सबग गुणा लिपिबद्ध कर रखे जख पापर कथा हासर माठे अस्वीकार कर तम कार लिखित तलिका तर सामने देवा डान हाथ बाड़े तलिका हाथे नहीं देखार जो अल्लाहर पक्ष फिर तर डान हाथ के घर बेहद देवेंान हाथ बाड़ाइन तर बुक छिद्र बुक दिए प्रवेश करानो हम पीठ छिद्रीछन दिक बर বুকে দিয়া ঢুকাইয়া ফিটে দিয়া বাইর করিয়া বাম হাতে পিছন দিক দিয়া তার বাম কাদের ফিরিস্তার লিখিত আমল নামা দেওয়া হবে এবং সেটা করার জন্য তার গার মস্কাইয়া বাঙ্গিয়া চেহারা পিছন দিক দিয়া নিয়া বলা হবে ইকরা কিতাবিনিকাল পরে দেখ তুই গুণা করেছিলে কিনা করেছিলেনা তোর কাদের ফিরিস্তার লিখিত আমল নামাই তোর বিরুদ্ধে সাক্ষী হিসাবে যথেষ্ট এভাবে আল্লাহ ফেকর্বুল আলমিন হাসরের মাঠে পাপিষ্টরা যখন নিজেদের পাপের কথা অস্বীকার করবেন বিভিন্নভাবে তাদের সামনে সেই পাপগুলি প্রমাণ করবে। প্রমাণ করার পরে আবার বলবেন এবার বল কেন পাপ করিসি বল তখন কি আর বলার সুযোগ থাকবে এইগুলি অস্বীকার করার সুযোগ থাকবে না তখন আর অস্বীকার করতে পারবে তখন বলবে এই পাপগুলি আমি করেছিলাম ঠিক কিন্তু আমি নিজে করি নাই আমাকে ও মুখে তো মুখে এই পাপগুলি আমাকে করাইছে যারা আমাকে পাপ করাইছে তাদেরকে রাস্তি দাও আগে সরাসরি অস্বীকার করেছিল আর এখন अमुक तमुकर बाहाना स्वीकार करल जे समस्त पा पाल तुम प्रमाण करसर मटे हम करी हमें निजे इच्छा करी ना के अमुके तमुके करुक तमुक के मुफासिर तफसर खताबे लिखे दुनियाते जार कारण जे पापर একটা লোক নিজের ইচ্ছা ছিল না পাপ করার কিন্তু এমন একটা লোকের সাথে বন্ধুত্ব করেছে তার বন্ধুটা তারে পাপ না করাইয়া ছাড়ে না এই লোক নিজের ইচ্ছা না থাকলেও দুষ্ট পাপিষ্ট লোকের সাথে বন্ধুত্ব করার কারণে ওই বন্ধু তাকে পাপে লিপ্ত করাই অত জহ হাদিস শরীফে রসুল করিম সাল্লিসালাম বলেন যার কথা শুনলে আল্লাহর কথা মানা যায় না তার কথা শোনা যাবে না কাদের যে বন্ধুর কথাই চললে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় সেই বন্ধুর কথায় তুমি চললে কেন এই জন্য বন্ধু আমাকে পাপ করাই সে এই কথা বলে আসরের মাঠে রেহাই পাওয়া যাবে তুমি বন্ধুর কথা মানলে কেন বন্ধুর কথা শুনলে কেন এমন ফাফিস্টের সাথে তুমি বন্ধুত্ব করলে কেন এই জন্য হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে তার মধ্যে তিনটা গুণ আছে কিনা দেখে বন্ধুত্ব করো তিন গুণ ওয়ালাকে যদি বন্ধু বানাও তাহলে তোমার তিন গুণের বন্ধুটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে তিন গুণ যাদের মধ্যে নাই তাদেরকে যদি বন্ধু বানাও এই দুষ্ট তোমাকে জাহান নামের পথে নিয়ে যাবে समाजे अनेक फ्रेंडशिप करे कि तीन गुण देखिए ना इच्छा मत तीन गुण जार मध्य नई बंधु बढ़ाई आपनार बधुटाई आपना के जहान नामे नहीं जाए रसूल करीम सल्लाम अत्यंत सतर्क कर दिए सबधान जहान नामते चाहे ওই লোকের সাথে বন্ধুত্ব করো যার মধ্যে তিনটা গুণ আছে তিন গুণের প্রথম গুণ যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিন গুণের দ্বিতীয় যার কথা শুনলে নিজের এলেম বাড়ে ধর্মীয় জ্ঞান বাড়ে তিন গুণের যার আমল দেখলে নিদের পরকাল স্মরণ হয় এই তিন গুণ যার মধ্যে আছে তার সাথে যদি বন্ধুত্ব কর তোমার এই তিন গুণের বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না যার কথা শুনলে ধর্মীয় জ্ঞান বাড়ে না যার আমল দেখলে নিদের পরকাল শরণ হয় না এমন লোকের সাথে বন্ধুত্ব করলে বন্ধুটাই তোমাকে জাহান নামের পথে নিয়ে যাবে এজন্য হাদিস শরীফে রসুল করিম সাল্লহি ওসাল্লাম উদাহরণ দিয়া বুঝাইছেন মুসলমান কার সাথে চলাফিরা করবে আর কার সাথে চলাফিরা করবে না কার সাথে চলাফেরা করলে সে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে কার সাথে চলাফেরা করলে সে তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে উদাহরণ দিয়া বুঝাইছে রাসুল বলেন তুমি যদি আতরের দোকানে যাও আর সেখানে যদি তুমি বসে থাকো নিজের পয়সা খরচ করে কিছু আতর যদি তুমি নাও কিন আর দোকানের মালিক বিনা পয়সায় কিছু আতর তোমার নাকে যদি লাগাইয়া না আতর দোকানদার তার আতর নিয়ে দোকানেই বসে রইল আর তুমি তার দোকানে বসে রইলা উভয়ের মধ্যে কোন লেনদেন নাই তারপরও বাতাস তার দোকানের শিশির থেকে আতরের সুগন্ধ বিনা পয়সায় তোমার নাকে লাগাইয়াই দিলে তেমনিভাবে যারা আল্লাহর পথের প্রতীক তাদের সাথে যদি তালে তাইলে তারা তোমার নাকে জান্নাতের সুগন্ধ লাগাইয়াই দিবে তাইলে রসুল মুসলমানদেরকে কার সাথে চলতে বলেছেন যারা জাহান্নামের পথের প্রতীক না যারা জান্নাতের পথের প্রতীক যারা জান্নাতের পথের প্রতীক তাদের সাথে উঠাবসা করো তাদের সাথে চলাফেরা করো তাদের সাথে সমস্ত অবলম্বন করো তাদের সাথে আত্মীয়তা করো তাদের সাথে বন্ধুত্ব করো তাদের পথ তোমাকে জান্নাতে নিয়েই যাবে তোমার নাকে জান্নাতের সুগন্ধ লাগাইয়াই দেবে বর্তমান সমাজের প্রতি হাজারের নয়শো নিরানব্বই জন মুসলমান এই এই নীতি ভুলে গেছেন আল্লাহওয়ালার সাথে আমার সম্পর্ক রেখে চলতে হবে আল্লাহ আল্লাহওয়ালার সাথে আমার উঠা বসা করতে হবে আল্লাহ আলার সাথে আমার চলাফিরা করতে হবে আল্লাহ আলম সাথে আমার ফ্রেন্ডশিপ করতে হবে এই কথাটা ভুলে গেছে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান ইচ্ছা ইচ্ছামত বন্ধুত্ব করে ইচ্ছা ইচ্ছামতো আত্মীয়তা করে ইচ্ছামত চলাফিরা করে যে কারণে দুষ্টদের পাপিষ্টদের খপ পরে পড়ে নিজেদের পাপ করার ইচ্ছা না থাকলেও পাপিষ্ট সংস্ৰকারী পাপিষ্ঠ যাদের সাথে চলাফিরা করে এদের এরা তাদেরকে জাহান নামের পথে নিয়ে যায় আরেকটা উদাহরণ দিয়েছেন রাসুল এ করিম সাল্লাম কামারের দোকানের দ্বারা রাসুল বলেন তুমি যদি কামারের দোকানে যাও কামার তার যে চুলার মধ্যে লুহা পুরায় সেই লুহা পুড়াইতে চুলার মধ্যে ফু দিতে হয় সুলার মধ্যে ফু দিলে সুলার দোয়ার দুর্গন্ধ নাকে এসে লাগে রাসুল বলেন তুমি যদি কামারের দোকানে গিয়ে বসে থাকো কামারের লুহা লুহা পুরা সুলায় তুমি যদি ফু নাও দাও তুমি যদি হাতুড়ি নিয়া পুরানো লুহা নাও পিটাও শুধু যদি চুপচাপ বসে থাকো তবুও বাতাস। লোহাপুরার সুলার দুর্গন্ধ তোমার নাকে নিয়ে লাগাই দিবে সুলার মধ্যে ফু দেওয়ার কারণে দুর্গন্ধ পাইল না ফুরা লোয়া ফিটানির কারণে দুর্গন্ধ পাইল না সেখানে বসা থাকার কারণে ঠিক তেমনিভাবে রসুল বলেন বাকিষ্ঠদের কাছে গিয়া যদি বসে থাকো আর কিছু করতে হবে না তোমাকে সে তোমাকে অটোমেটিকলি যাহার নামে নিয়ে যাবে বলেন মুসলমান বসে থাকবে কার কাছে ভীষ্টদের কাছে না জান্নাতের পথের প্রতীকদের কাছে মুসলমান গল্প করবে মুসলমান বসে থাকবে মুসলমান চলাফিরা করবে মুসলমান আলাপ সালাপ করবে মুসলমান সংস্রব অবলম্বন করবে মুসলমান বন্ধুত্ব করবে মুসলমান আত্মীয় ব্যথা করবে মুসলমান লেখাপড়া করবে মুসলমান খেলাধুলা করবে ওই লোকের সাথে जै लोक निजेरा जन्नातर पथे प्रतिकोम जाननातर दिखे नहीं जा नीति जरा दुनिया लंघन करे कार चलाफिरा हिसाब निकाश नई काराथे खला हिसाब निकाश नहीं कार्य गल्फ गुजब कर हिसाब निकाश नाई এই সমস্ত দুষ্ট পাপিষ্টরা যখন এদেরকে জাহান নামের প্রতি নিয়ে যাবে হাসরের মাঠে যখন দেখবে যে পাফিষ্টটার সাথে আমি চলাফিরা করার কারণে আমি পাপিষ্ট হয়েছে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কেন পাপ করলা বলবে এই ফাফিষ্টটা আমারে পাপ করাইছে তারে দর আল্লাহ তক্রব্বুল আলমিন বলেন তখন পাপিষ্টর সাথে চলাফিরার কারণে যে পাপিষ্ট হইল সে হাত কামড়াইতে কামড়াইতে আফসুস করতে করতে বলবে হায় আমার পুরা কপাল যদি ফাফিষ্টটার সাথে দুনিয়াতে চলতাম না তাইলে আজকে আমি জাহান নামি হইতাম দুষ্টটার সাথে যদি চলতাম না তাহলে আজকে আমি জাহান নামি হইতাম কথা বুঝে থাকলে বলুন দুনিয়ার বেশিরভাগ মানুষ ইচ্ছাকৃতভাবেই পাপ করে না দুষ্ট পাফিষ্টদের সাথে চলাফেরা করার কারণে পাপ করতে বাধ্য হয় হ্যাঁ পাপিষ্টদের সাথে চলাফেরা করার কারণে পাপ করতে বাধ্য এই কারণে জাহান নাম থেকে বাঁচার সর্বস্তরের মানুষের সর্বস্তরের মুসলমানদের জাহান নাম থেকে বাঁচার সর্বপ্রথম ব্যবস্থা হইল যে লোকেরা জাহান নামে যাওয়ার মতো কাজ করে এদের সঙ্গস্রব সার এদের সঙ্গ ছাড়ো না এরা তোমাদেরকে জাহান নামে নিয়ে যান कुरानते ला अर्थात हे ईमानदारण तुम्हारा अल्लाह के भय करो अल्लाहर शास्ति के भय करो और आल्ला शस्तर भय तुम अंतरे डूबे ना যতক্ষণ পর্যন্ত যারা ভয় করে তাদের সাথে চলাফেরা কর যারা আল্লাহর শাস্তিকে ডরাইয়া চলে তাদের সাথে যদি চলা তাইলে আল্লাহর শাস্তির বয় তোমার অন্তরে ডুববে যারা আল্লাহর শাস্তিকে ভয় করে না এদের সাথে যদি চলা তাহলে আল্লাহর শাস্তির বয় তোমার অন্তরে ডুববে না এই জন্য হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাস করবেন কেন পাপ করেছিল বল প্রথমে বলবে আমি পাপ করি নাই ভাবে প্রমাণ করে আল্লাহ দ্বিতীয়বার যখন জিজ্ঞাস করবেন এবার বল কেন পাপ করেছিল তখন বলবো আমার সলাফিরার সাথী আমারে পাপ করাইছে এই সাথীদেরকে দাও আল্লাহ বলেন তোমার সাথিয়ে তোমারে কেন কেনে পাপের পথে নিল এই চিহ্ন সে যাবে জাহান নামে আর তুমি এমন সাথী ধরলে কেন এই জন্য তুমিও যাও জাহান দুষ্ট ভাবিষ্ট তোমাকে পাপের পথে নিল কেন সেটা হল তার অপরাধ নিল বলেই তুমি গেলে কেন সেটা তোমার অপরাধ একজনে আর একজনদের বিশ খাওয়াইয়া দিল সে যেমন চাইল বিষ খাওয়াইতে এও ইচ্ছা কইরা খাইল এখানে কার দু উভয়ের দুধ যে বিষ খাওয়াইল তার অপরাধ খাওয়াইলো কেন আর যে খাইল তার অপরাধ তুমি ইচ্ছা করে খাইলা কেন তার দেওয়া জিনিস খাইলা কেন আজেই হাসরের মাঠে দুনিয়াতে যারা পাপিষ্টদের সাথে চলাফেরা করে দুষ্টদের সাথে চলাফেরা করে হাসরের মাঠে এদেরকে ধরে বলে আত্মরক্ষা হবে না এরা তোমাকে পাপের ফতে চালাইতে চাইছিল তুমি তার সাথে চললে কেন তার অপরাধে সে যাবে জানান তোমার অপরাধে তুমি যাও জানান আর কেউ বলবে হে আল্লাহ আমি যে দল করতাম আমার দলের নেতার আদেশে আমি পাপ করেছি রপানা আতা আনা সাদ আতানা ওয়াকুবারা আনা সাবিলা আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বিভিন্ন ভাবে প্রমাণ করলাম তুমি দুনিয়াতে পাপ করেছ এবার বলো কেন পাপ করলে বলবে আল্লাহ আমার দলের নেতা আমাকে পাপ করতে বাধ্য করেছে আমার দলের নেত্রী আমাকে পাপ করতে বাধ্য করেছে কাজে আমার দলের নেতা নেত্রীকে ধরা এবং তাদেরকে শাস্তি দাও রাসুল বলেন যে নেতার কথা মানলে আল্লাহর কথা লঙ্ঘন হয় যে নেত্রীর কথা মানলে আল্লাহর কথা লঙ্ঘন হয় সেই নেতা নেত্রীর কথা মানলে তুমিও কাপিষ্ট তোমার নেতাও পাবিষ্ট তোমার নেত্রীও পাপিষ্ট তুমিও অপাবিষ্ট নেতা নেত্রীও জাহান নামে যাও দলের সদস্য সমর্থকরাও জাহান নামে যাও জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা আল্লাহ এত সুস্পষ্টভাবে কোরানে বলে দিয়েছেন রসুল করিম সল্ল ইসলাম হাদিস্বরীকে এত পরিষ্কার বলে দিয়েছেন যার কথা শুনলে তোমাকে পাপ করতে হবে তার কথা শুনতে গেলে কেন এটা তোমার অপরাধ সে তোমাকে এমন কথা বলল কেন এই সে যাবে জাহান নামেন তুমি তার কথা শুনলে কেন এই তুমি যাও জাহান নামেন একজন আপনার এক বন্ধু আপনাকে আদেশ করল যাইও না নামালে এই জন্য আপনি নামালে গেলেন না কদঙ্গ নাগাদ যে নিষেধ করল সেও গুণাগার যে নিষেধ মানল সেও গুণাগার একজন আপনাকে আদেশ করল মদ খাও এই জন্য আপনি মদ খাইলেন কে কে গুণাগার উভয়ে যে আদেশ করল পাপের জন্য সেও পাপিষ্ট পাপিষ্টের আদেশ যে পালন করল সেও পাপিষ্ট এই জন্য হাসরের মাঠে যখন বলবে আমার দলের নেতার হুকুমে আমি পাপ করেছি আমার দলের নেত্রী রাদেশ রক্ষার্থে আমি পাপ করেছি আল্লাহ আল্লাহর্বুল আলমিন বলবেন তোর দলের নেতা নেত্রী জাহান নামও যাইব তরে পাপের আদেশ করার কারণে আর তুই জাহান নামে যায় এমন পাবিস্টের আদেশ পালন করার কারণ তাদের কেউ কারোর উপর দুশ্চাপাইয়া হাসরের মাঠে জাহান নাম থেকে রক্ষা পাবেন পর্যায়ে তারা বলবে আল্লাহ আমাদেরকে শয়তানে গুণা করাইছে এইটারে দর আল্লাহ শয়তানকে বলবেন এই শয়তান তুই আমার বন্দারে গুনা করাইলে কেন শয়তান বলবে আল্লাহ তোমার বন্দারে আমি গুণা করাইছি কিনা সেটা পরে বলব আগে আপনি এই পাপিষ্ট বন্দাটারে জিজ্ঞাসা করব আমাকে দুনিয়াতে দেখছে কিনা কোনো দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই যে কইলে তোরে শয়তানে ভাব করেইছে শয়তান দেখছস কোন দিন কইব না দেখছি তখন শয়তান খব আল্লাহ এই ভাবিষ্টটা আমারে দেখলোই না কোনদিন এর মানে হইল আমি তার দ্বারে কাছেও গেছি না কোন দিন আমি কিভাবে তারে ভাব করে এখন জিজ্ঞাসা করো আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই নিজে কইলে শয়তান দেখছস না কোনদিন শয়তান তোর দ্বারে কাছে ও গেছে না কোনদিন এই শয়তানে তরে কেমনে পাপ করাইল সে বলবে আল্লাহ সে আমার কাছে আসে নাই দূরের থেকে আমার মনের মধ্যে পাপের কুমন্ত্রণা ঢাইলা দিচ্ছে দূর থেকে শয়তানে মানুষের অন্তরে পাপের কুমন্ত্রণা ঢাইলা দেয় আমার অন্তরেও ডালে আপনাদের অন্তরেও ডালে বোঝা দরকার আমি আলামত বলে চার পাবেন কোন সময় শয়তান আপনার মানে কুমন্ত্রণা দাঁড়লের নমাজের আগানের সময় যখন ঘুম বাঁধল মনের মধ্যে একটা কথা জাগে যে আরো কিছুক্ষণ ঘুমাইলেও নমাজ পড়া যাবে জাগেনি এই শয়তানে লাগাইছি শয়তানের কুমন্ত্রণা নমাজের সময় যখন হইল মনের মধ্যে জাগে আরো কিছু আরো কিছু সময় রং তামসা করার পরেও আরো কিছু সময় খেলাধুলা করার পরেও আরো কিছু সময় গল্প করার পরেও নমাজ করা যাবে এই এইটা শয়তানের কুমন্ত্রণা এমন কথা শয়তান মানুষের মনে জায়গা যাবে যখন কোনো গুণার কাদের সুযোগ আসল চুরি করার সুযোগ আসল সুদ খাওয়ার গুস খাওয়ার মগ খাওয়ার গাঞ্জা খাওয়ার সুযোগ আসল মনের মধ্যে দাগে যে এই গুনার কাজটা করলে দেখি না কেমন মালা এটা শয়তানের কুমন্ত্রণা যখন বন্দা বলবে হে আল্লাহ শয়তান আমার কাছে আসে নাই আমাকে দেখা যায়নি দূরের থেকে আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিয়েছে তখন শয়তান বলবে হে আল্লাহ আমি দুনিয়াতে যাওয়ার সময় নিজেই তোমার কাছে বলে গেছি যে আমি প্রত্যেকটা মানুষের মনে কুমন্ত্রণা দেব সে আজকে কি বলে আমি কুমন্ত্রণা দিছি আমি তো আগেই কইছি কুমন্ত্রণা দেব আমার কুমন্ত্রণা গ্রহণ করল কেন সেই কথা জিজ্ঞাসা করো তারা আমি কেন কুমন্ত্রণা দিলাম এই জন্য আমি যাব জাহার নামে সে আমার কুমন্ত্রণা লইল কেন এটা তো আমার অপরাধ আমি তারে কুমন্ত্রণা দিলাম কেন সেটা আমার অপরাধ এই জন্য আমি তো জাহান নামে যাব সে আমার কুমন্ত্রণা লইল কেন সেটা হোক আমার অপরাধ আল্লাহ পাকুল বলবেন সয়তান্তরে কুমন্ত্রণা দিল কেন এই অপরাধে সে যাবে জাহান নামে আর তুই তার কুমন্ত্রণা লইলে কেন এই কারণে তুই যা জাহান বুঝে থাকলে বলুন শয়তাংকে দুশ্চাপাইয়াও কি ভাবিস চার র্যায় পাবে পাবে না তখন আল্লাহ আবার জিজ্ঞাসা বলা করলা কেন প্রথমে বলছিল করি নাই আল্লাহ বিভিন্ন ভাবে প্রমাণ করেছেন করেছো আবার জিজ্ঞেস করলেন করলে কেন পাপ কোন সময় হয় বন্ধু এ করাইছে কোন সময় হয় মা বাপে করাইছে কোন সময় কয় সমাজে করাইছে কোন সময় হয় নিজের দলের নেতা নেত্রী এ ভাগ করাইছে কোন সময় কয় শয়তানে ভাগ করাইছে কইয়াও জানাইতে পারল না তৃতীয় বেলা যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন এবার বল তাপ করলে কেন তখন আর কোনো জবাব দিতে পারবে না লা লাভ হয়ে যাবে আর কোনো জবাব নাই একবার ভাব করছি না ভাইয়া দেখছে এই যে পাপ করছে প্রমাণ হইয়া যায় আর একবার অন্যদের উপর দূর্সা ভাইয়া দেখছে দুর্শা ভাইয়া রেহাই হওয়া যায় এই কারণে তৃতীয়বার যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন পাপ করলে কেন বল আর কোনো জবাব দিতে না পেরে নীরব হয়ে যাবে চুপ হয়ে যাবে তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন হুজুহ পাগুল্লোহ তুমাল জাহিম আসল্লোহ আনফলুকু এই ফিরিশ খোজ এটার ধর বা গুল্লুহ এর গলার মধ্যে লোহার বেড়ি লাগাও হাতের মধ্যে লোহার বেড়ি লাগাও পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাও सत्तर हाथ लंबा जिंजिर दियािष्टा के पेसाइया बंदर ताके जहान नाम आगुने लटकइया जला बुले तक जदि दुनिया के ना पटाइए फेराउन के नमरूद के कारून के हमान के सब्दाब के आबू जहाल के आबू आहब के ড আহমদ শরীফকে তসলিমা নাসমিনকে বর্তমান বাংলাদেশে যত নূতন নাস্তিক বজাইতেছে এদেরকে দুনিয়াতে না পাঠাইয়েই যদি জাহান নামে দেওয়া দিতেন এরা নিরবেই তা বরণ করেনি তো না বলত কোন অপরাধে জাহান নামে হইলাম আমি তো বুঝলাম না বলতো কিনা বলতো এমন কথা যেন জাহান নামে যাওয়ার সময় কোনো পাপিষ্ট বলতে না পারে এই জন্য সবগুলি মানুষকে আল্লাহ পৃথিবীতে বানাইতেছেন তোমার আমলের দ্বারা তুমি দেখিয়ে আসো তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের এই জন্য হাদিস শরীফের রসুল করিম সল্লাহু আলহি ওসাল্লাম বলেন তামু তু নাকামা তাহিয়াউনা কামা তামুতু দুনিয়াতে যাদের আমল ভালো হবে মরণ কালে তাদের মরণ ভালো হবে পরকালে তাদের হাসর ভালো দুনিয়াতে যাদের আমল খারাপ হবে মরণ কালে তাদের মরণ খারাপ হবে পরকালে তাদের হাসর খারাপ এর উদাহরণ হল এইরকম একদল ছাত্র পরীক্ষা দিতে গেল পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর কেউ কেউ প্রশ্নের জবাব লিখতে পারতেছে পড়া শিখেছিল আর কেউ কেউ পড়া শিখে নাই প্রশ্নের জবাব লেখতে পারতেছে না যারা পরীক্ষার হলে বসে প্রশ্নের জবাব লেখতে পারতেছে না এরা ফল ঘোষণার ফলে জানবে পাশ না ফেয়ে না পরীক্ষার হলে বসে বসেই মনে মানে টের ভাই ঠিক এমনিভাবে দুনিয়াটাকে আল্লাহ সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল বানাইছে তোমার আমলের দিকে চাইয়া দেখো হাসরের মাঠে দাঁড়াইয়া দেখতে হবে না তোমার আমলের দিকে চাইয়া দেখো তুমি জান্নাতের দিকে যাচ্ছ না জাহান্নামের দিকে যাচ্ছ যেমন ভাবে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে বসে নিজেদের লেখার দিকে চাইয়াই বলতে পারে সে পাশ করবে না ফেইল করবে ঠিক তেমনিভাবে দুনিয়ার প্রতিটি মানুষ নিজের আমলের দিকে চাইলেই বুঝতে পারে সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে কাজে হাসরের মাঠে দাঁড়ায় যেন বলতে না পারো আমি তো বুঝলাম না কোন ওভরাতে জাহান নামে হইলাম এটার সাক্ষী তৈরি করার জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পার সুতরাং দুনিয়াটা হইল সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য দুনিয়াটা হল একটা পরীক্ষার হল এই দুনিয়া তাকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষার হল বানাইছেন পরীক্ষার হলে চিরকালের জন্য কোন পরীক্ষার্থী ঢুকে একটা সীমিত সময়ের জন্য ঢুকে এই জন্য আল্লাহ বলেন খালাকাল মাউতা আমালা হ্যাঁ মানুষেরা একটা সীমিত সময় দিয়া তোমাদেরকে দুনিয়াতে বানাইছি সময় শেষ হলে তোমরা এই দুনিয়া থেকে বিদায় হতে বাধ্য হবে কেন পাবাইলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য এতক্ষণের কথা বুঝে থাকলে একটু তো এক বলুন আমরা দুনিয়াতে কেন আসলাম পরীক্ষা কে পরীক্ষায় ফাঁস করতেছি আর কে ফেইল করতেছি যে আসরের মাঠে দাঁড়াইলে টের পাবো না দুনিয়াতেই নিজের আমলের দিকে চাইলে টের পাওয়া যায় হ্যাঁ এইটা বুঝতে হবে এই কথাটা যারা বুঝতে পারে এই কথাটা যারা স্মরণ রাখতে পারে তাদের আলাদা কোথাও গিয়া ওয়াদ শোনার দরকার হয় না তার মনটাই তার ওয়াদের জন্য যথেষ্ট তার মনই তার ওয়াদের জন্য যথেষ্ট মনকে জিজ্ঞাস করো তুমি জানতে যাওয়ার কাজ করতেছো না জাহান নামে যাওয়ার কাজ করতেছো। মন যদি বলে জাহান নামে যাওয়ার কাজ করতেছ তাহলে তো তুমি জাহান নামের পথের যাত্রী যদি বাঁচতে চাও তাড়াতাড়ি সেই পথ থেকে ফিরে যাও এই কথা যারা মনে রাখতে পারে তাদের জন্য আলাদা কোন ওয়াইজের দরকার হয় না নিজের মনের ওয়াজেই তাদের জন্য যথেষ্ট হয় কিন্তু মানুষ নিজের মনকে লাগাম হীন ঘুরা মানে সব কথা জানে সব কথা বুঝে কিন্তু মানে না এটা মানুষের স্বভাব জানে কিন্তু মানে না যাদের মন এরকম লাগাম হীন গুরার মতো হয়ে গেছে জানে কিন্তু মানে না এদের মনের মধ্যে কথাগুলি আবার জায়গায় দেওয়ার জন্য কোনো আল্লাহওয়ালা উলামায়েরাম বুজুরগানে দিনের কাছে গিয়া ওয়াজ শুনতে হয় আল্লাহ তক্রবুল আলমিন ত্রিশ পাড়া কোরআানে প্রায় সাড়ে হাজার আয়াত দিয়েছেন ত্রিশপাড়া কোরানে কি পরিমাণ আয়াত সাড়ে এর মধ্যে মাত্র পাঁচশো আয়াতে দিয়েছেন বিধিবিধান হালাল হারামের বিবরণ জায়েজ না জাহেজের বিবরণ করণীয় বর্জনীয় এর বিবরণ কোন কাজ করতে হবে আর কোন কাজ ছাড়তে হবে তার বিবরণ আছে বা আয়াতে আর বাকি ছয় হাজার আয়াতে হালাল হারামের কোনো বিবরণ নাই জায়েজ না জাহেজের বিবরণ নাই করণীয় বর্জনীয় এর বিবরণ নাই কোন কাজ করতে হবে কোন কাজ ছাড়তে হবে সেই বিবরণ নাই ছয় আয়াতে আছে শুধু ওয়াজ ভারশো আয়াতে বিধান আছে আর ছয় আয়াতে ওয়াজ আছে বুঝে থাকলে বলুন কত আয়াতে বিধান আছে লান আছে ল আছে মাত্র আয়াতে আর ছয় হাজার আয়াতে বিধান নাই ল নাই শুধু ওয়াজ নথিহত আছে শুধু উপদেশ আছে এতগুলি আয়াতে উপদেশ দিলেন কেন ওয়াজ করলেন কেন আল্লাহ এর একমাত্র কারণ মানুষের স্বভাব বিধান জানলেই মানে না বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে জানার অভাব খুবই কম অনেকে দেখি আমার চেয়ে বেশি জানে লন্ডন থেকে আপনাদের এই দেশে আসার পথেই আর ঘুটে এই দেশের একজন প্রবাসীর সাথে দেখা হইল বাংলাদেশে বাংলাদেশের জন্মগ্রহণকারী আমরা দুজন আলাপ করতেছিলাম যে নমাজের সময়টা যদি হইয়া যাইতো নমাজটা ফইলা প্লেনে উঠলে নামাজটা কাঁদা উত এই লোক আমাদেরকে বলে কেন নামাজ যে প্লেনে ফোড়া যাবে না এই জন্য টাইম হওয়ার আগে ফেরা নিলে হয় না আমি বললাম না নমাজ তো টাইমের আগে পড়লে হয় না এইসব কথা বলে আপনারা ইসলামকে জটিল করেছেন আল্লাহ কি দেখতেছে না আমার যে ফ্লাইটের ভিতরে নমাজ পড়ার সুযোগ নাই আধা ঘন্টা আগে পড়লাম আমি কোন কারণে আল্লাহ কি দেখে না আল্লাহ কি জানে না আমি দেখলাম সে আমার চেয়ে বেশি বুঝে তারে আমার বুঝাইবার কিছু নাই আমি নীরব হয়ে গেলাম কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে কাউন্টার খুলবে কখন আমি বললাম কেন কাউন্টার খুলার আগে কি ঢুকা যায় না বন্দার বুধ টাইম লাগে আর আল্লাহর কোনো টাইম লাগে না তুমি আল্লাহরে কি থেকে ও সুকো মনে করো বন্দায় কাউন্টার খোলার যে টাইম দিছে এই টাইমের ভিতরে ঢুকতে হবে আগেও ঢুকা যাবে না পরেও ঢুকা যাবে না আর আল্লাহ নমাদ আদায়ের টাইম দিছে এইটার আগে তুমি ভুয়া নিবা নাইলে পরে ভুয়া নিবা বন্দার টাইম ঠিক আছে আল্লাহর টাইম ঠিক নাই তুমি আল্লাহরে কি মনে করো এইরকম বুজদারের অভাব নাই সমাজে আপনাদের এই মসজিদে এই মাগরিবের সময় মাগরিবের নমাজের পরে সকলের মধ্যখানে দাঁড়াইয়া একটা লোক এসার নমাজ ফিরে চলে গেছে নমাজ ফিরে গেছে নমাজ এসা বর্ষে বিতির বর্ষে মধ্যখানও দাঁড়াইয়া তার ফলে গেছে তার নমাজের তারানির ভঙ্গি তার বসার ভঙ্গি দেখলে বিশ্বাস হয় না লুকতাদের নমাজে এইদিকে চায় ওইদিকে চায় যদি আপনি বুঝাইতে চান আপনাকে আরো শব্দ কথা বুঝে দেবে কম জানে না কম বুঝে না এই সমাজের মুসলমানের জানার অভাব নাই অভাব শুধু মানা বেশিরভাগ মুসলমানের জানার অভাব না মানার অভাব মানার অভাব আমরা মন তাকে মানার জন্য তৈরি করে জানার চেষ্টা করা চেষ্টা করি ছয় হাজার আয়া তেজে আল্লাহ ওয়াজ করেছেন আল্লাহর ওয়াজের পদ্ধতি হইল তিনটা একটা হইল আল্লাহর কুদ্রতের বিবরণ ওয়াজ। আর একটা হইল অতীতের ঘটনার বিবরণ দিয়ে ওয়াজ। আর একটা হল পরকালের বিবরণ দিয়া ওয়াজ ছয় হাজার আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন নসিহত করেছেন কতবারের আল্লাহর ক্ষুদ্রতের বিবরণ দিয়া অতীতের ঘটনার বিবরণ দিয়া পরকালের বিবরণ তিনটা পদ্ধতি মনে থাকবে আল্লাহ আল্লাহর ওয়াদের সিস্টেম তিনটা आल्लर कूद्रतर विवरण दिए आल्ला वास करई हजार आयते अतर इतिहास विवरण दिए वजे हजार आये परकाल विवरण दिए वजार कूद्रतर विवरण वे एक आल्लाम उटगुलिर दिखे देखो उठे गाय গরু গাছ খায় ছাগল গাছ খায় এই গাছ তার ফেটের ভিতর গিয়া চার ভাগে বিভক্ত হইয়া যায় একংশ পায়খানা হয় একাংশ পেশাও হয় একাংশ রক্ত হয় আর একংশ দুধ হয় গাভির ফেটে গাছ গিয়া কত অংশ হয় একাংশ পায়খানা হয় একাংশ পেশাব হয় একাংশ রক্ত হয় একাংশ দুধ হয় দুধ রাস্তা আলাদা পেশাব বাইর রাস্তা আলাদা যেই রাস্তা দিয়া পেশাব বাইর হয় সেই রাস্তা দিয়া দুধ বাইর তোমাদের উপায় কি হইত যেই রাস্তা দিয়া দুধ বাহির হয় সেই রাস্তা দিয়া পেশাব বাহিরিলে তোমাদের উপায় কি হইত একই পেটের ভিতর থেকে সাইচারে সাইড রাস্তা দিয়া নেওয়ার ব্যবস্থা করল কোন বিজ্ঞানী এই যে আল্লাহ নসিহত করলেন ওয়াস করলেন কিসের বিবরণ দিয়ে আল্লাহর কুদ্রতের বিবরণ আল্লাহ তাকবুল আলমিন একা এতে বলেন ইন্না কাতলাহমান কবিরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করিও না যে আল্লাহ তোমাদেরকে খাওয়ায় সে আল্লাহ তোমাদের সন্তানদেরকে খাওয়াই সন্তানদেরকে আল্লাহ কিভাবে খাওয়ায় জন্মের আগেই আল্লাহ দেখা গেলে সন্তান যখন মায়ের গর্বে তাকে এই দুনিয়ার কোন খাদ্য খাওয়ার যুদ্ধ হয় না সে মায়ের শরীরের রক্ত খাওয়াইয়া আল্লাহ সন্তানকে পেটের ভিতরে ভালে কার শরীরের রক্ত খাওয়াইয়া মায়ের শরীর রক্ত তো না ফাক আর মানুষের মুখ ওইল পবিত্র আল্লাহর পবিত্র নাম নিবে এই মুখের দ্বারা এই কারণে না ফাক রক্ত মুখ দিয়া খাওয়ায় না মায়ের শরীর থেকে সন্তানের নাবি পর্যন্ত একটা ফাইভ ফিট করে যা দিয়া আল্লাহ ফাইভের ভিতর দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরের ভিতরে ডুবে আবে এটা কোন বিজ্ঞানীর ব্যবস্থা আল্লাহ পাকর্বুল আলামিন বলেন যে আল্লাহ তোমার ফেটের ভিতরের সন্তানকে এমনভাবে পালতে পারে সেই সন্তান দুনিয়াতে আসলে পরে আল্লাহ পালতে পারবে না এমন কথা বিশ্বাস করো কিভাবে 2000 प्रई हजार आयाते आल्ला दुनिया मानुष के आल्ला कूद्रतर विवरण दिए आवाज कर आयाते हजार आय एक सहज उदाहरण दी देखू मानुष नाक दिया बतास टे सारे टने सारे टने सारे নাক দিয়া বাতাস টানা সারা যদি কয়েক মিনিট বন্ধ রাখা হয় মরে যাবে জাগ্রত অবস্থায় নিজের ইচ্ছায় শ্বাস টানেন আর গুমানির সময় গুমন্ত অবস্থায় নাক দিয়া বাতাস ডুকাইয়া দেয় আর বাইর গিয়া দেয় এই কথাটা চিন্তা করলে তো আমরা হাল্লার গুলামি হাসি মুখে বরণ করে নিতে পারি গুমন্ত অবস্থায় প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ নিজের ক্ষুদ্রতে বাতাস আমার নাক দিয়া ঢুকাইতেছে না আমার ইচ্ছা না আল্লাহ ক্ষুদ্রতে যদি আর বাইরে না তবুও মরণ বাইরিয়া যদি আর ঢুকে না তবুও মরণ এক সেকেন্ডে আল্লাহ ঢুকাইতেছে গুমন্ত অবস্থায় আমার নাকি দিয়া বাতাস আর এক সেকেন্ডে বাইর করতেছে আর এক সেকেন্ডে ঢুকাইতেছে আর এক সেকেন্ডে বাইর করতেছে প্রতি সেকেন্ডে সেকেন্ডেই আমি আল্লাহর কাছে কিনা নি কিনা গুলামি কত সেকেন্ড করা দরকার আল্লাহর গুলামি সেকেন্ডে সেকেন্ডেই করা দরকার তবে সেকেন্ডে সেকেন্ডে নমাজ পড়তে পারবেন না সেকেন্ডে সেকেন্ডে সুবহান আল্লাহ অনেকে জপতেও পারবেন না আল্লাহ আল্লাহরুল আলমিন সহজ ব্যবস্থা করে দিয়েছেন প্রতিটি সেকেন্ডে তুমি শুধু লক্ষ্য রাখো আল্লার কাজ করতেছ না হারাম কাজ করতেছ প্রতিটি মুহূর্তে তুমি লক্ষ্য রাখো আমি যেন কোন হারাম কাজ না করি তবেই সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর গুলামি করা হয়ে যাবে কোন মুহূর্তে আমি হারাম কাজ করব না এই দিক লক্ষ্য রাখলেই মুহূর্তে মুহূর্তে আল্লাহর গুলামি হয় আল্লাহর এবাদত হয় আল্লাহর বন্দেগী হয় গেল আল্লাহর কুদরতের বিবরণ দিয়েও আগের উদাহরণ দ্বিতীয় প্রকার পদ্ধতি হলো অতীতের ঘটনার বিবরণ আল্লাহ দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন নসিহত করেছেন কোরআন শরীফের ত্রিশ পাড়ার পতন পাড়াতেও ফেরাউনের ঘটনা পাবেন ষোল পারাতেও ফেরাউনের ঘটনা পাবেন ত্রিশ পাড়াতেও ফেরাউনের ঘটনা পাবেন সমস্ত কোরআনে সরাইয়া সিটাইয়া দিয়ারা সেনাল্লাহ ফেরাউনের ঘটনা কি ব্যাপার ফেরাউনের মতো বেইমানের ঘটনা কোরআনে এত বারবার ছাব্বিশ বার বলছেন আল্লাহ কোরআন ফেরাউনের ঘটনা সমস্ত কোরানে কতবার বলেছেন ফিরাইয়া এত বড় বেইমান কাফিরের ঘটনা এই পবিত্র কোরআনে আল্লাহ কেন বলেন আল্লাহ অতীতের ঘটনার দ্বারা দুনিয়ার মানুষকে উভদেশ দিতে চান নসিয়ত করতে চান তোমরা ফেরাউনের দিকে তাকাইয়া দেখো ফেরাউন চার শত বৎসর পর্যন্ত দেশের গদিতে বসা ছিল কতদিনের গদিওয়ালা এত বেশি দিনে একটানা গদিতে বসা ছিল না দুনিয়ার আর কোন রাজাৎ বলেন অন্য কোন শাসনকর্তা দীর্ঘমেয়াদি শাসক ফেরাউন ছিল দীর্ঘমেয়াদি শাসক ফেরাউন ছিল দীর্ঘমেয়াদি শাসক কতদিনের এই চার শত বৎসরের ভিতরে কোনদিন তার গায়ে জ্বর আসেনি চার শত বৎসরের ভিতরে কোনদিন তার মাথা ব্যথা হয়নি চার শত বৎসরের ভিতরে কোনোদিন তার সর্দিও করে নাই তাইলে রুগা বাচ্চা চারশো বছরের না সুস্থ বাচ্চা সুস্থ বাচ্চা একদিন শয়তান ফেরাউনের কাছে বালো মানুষের আকৃতি ধারণ করে আসল শয়তান মানুষকে তিন ভাবে মানুষের আকৃতি ধারণ করে সামনাসামনি একটা দি দিয়া যায় পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হইল দেখা দেয় না আগেতে বলেছি দূরের থেকে মনের মধ্যে কুমন্ত্রণা ঘালিয়া দেয় দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হইল শয়তান মানুষের শরীরের ভিতরে ঢুকিয়া মানুষের মনের মধ্যে আসন ফাতিয়া বসিয়া ইচ্ছামত তারে গুনার পাতে নিয়ে যায় মনের ভিতরে যে আসন ফাতিয়া শয়তান বসে এই মনের ভিতর থেকে শয়তানকে বহিষ্কার করার সবচেয়ে সহজ ব্যবস্থা হলো আল্লাহর জিকির আল্লাহর জিকিরের দ্বারা শয়তানের গায়ে আগুন ধরে যায় য়াজ যখন আসাদু আল্লাহ্লাহ বলে এই আওয়াজটা যত দূর পর্যন্ত যায় এই এরিয়ার ভিতরে যত শয়তান তাকে সমস্ত শয়তানের গায়ে জ্বালা ফুরা এই জ্বালাফুরার ভয়ে আজানের আওয়াজের এরিয়ার বাইরে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলাইয়া যায় ঈশ্বরী আল্লাহ রসুল বলেছেন বুঝে থাকলে বলুন শয়তান সহ্য করতে পারে না কোন জিনিসটা আল্লাহ আমার মনের ভিতরে শয়তান আসন পাতিয়া যদি আমাকে দিনদার চব্বিশ ঘন্টা গুণায় লিপ্ত করে রাখে এই শয়তানকে মন থেকে বহিষ্কার করার ব্যবস্থা হইল আমি নিয়মিত আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাব শয়তান বহিষ্কার হতে বাধ্য হবে শয়তান মানুষকে দুকা দেওয়ার এই হইল তিনটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো ওচিনা কোনো বালো লোকের আকৃতি ধারণ করিয়া তার কাছে যায় গিয়া তারে একুবুদ্ধি দেয় ফেরাউনের কাছে শয়তান একজন অচিনা বালো লোকের আকৃতি ধারণ করিয়া গেল গিয়া বলল যে তুমি যে এত বড় শাসন করতাম খুব শান্তিতে তুমি দেশ শাসন করতে চাও অন্য কোন দেশে যদি তোমার চেয়ে শক্তিশালী কোন শাসনকর্তা থাকে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাইলে তো তোমার শান্তির শাসন থাকবে না তার বলে ঠিকই তো আমার বিরুদ্ধে যদি আর কোনো শাসনকর্তা যুদ্ধ ঘোষণা করে তাইলে তো আমার শান্তির শাসন থাকবে না শয়তান তখন বলে আমি তোমাকে তোমার শাসন কর। চিরশান্তির ব্যবস্থা পরামর্শ দেওয়ার জন্য আছে নমরুদ অত্যন্ত নত হইয়া বিনয়ের সাথে ফেরাও অত্যন্ত নত হইয়া বিনয়ের সাথে বলল যে আল্লাহ মেহরবানি কিরিয়া তোমার মতো বালো লোক আমার কাছে পাঠাইছেন তুমি আমাকে পরামর্শ দাও কিভাবে আমার রাষ্ট্রটা অন্য কোন রাজাবাদশার হামলা থেকে বাঁচতে পারে শয়তান বলে দেখো যে কোন দেশের শাসনকর্তা আরেক দেশের শাসনকর্তার বিরুদ্ধে তখন ওই যুদ্ধ ঘোষণা করে যখন মনে করে সেও আমার মতো একজন মানুষ এই পর্যন্ত দুনিয়ার কোন শাসনকর্তা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নেই তুমি যদি আল্লাহ হওয়ার দাবি করো তোমার বিরুদ্ধে কোনো বাদশা যুদ্ধ ঘোষণা করবে না তখন তোমার রাজ্য হয়ে যাবে সম্পূর্ণ নিরাপদ ক্ষুদা হওয়ার দাবি করলে ক্ষুধার দেশে হামলা করবে কে শয়তানের বুদ্ধি ভাইয়া ধেরাউন দাবি করে বসলো অনারাব্য কুমল আলা আমি সবচেয়ে বড় ক্ষুদা যখন ফেরাউন কুদা হওয়ার দাবি করল দেশের মানুষ এক ব্যক্তি মেনে নিল জি মহারাজ আপনি আমরা রাজা হ আপনি আমরার ক্ষুদা হসমানের কুদা সিদ্ধান্ত নিলেন তরে কোদাগির মজা শিক্ষা না দিয়া দুনিয়ার থেকে উঠাইব না যেই নদীর পানির দ্বারা মিশরের মিশরের বাচ্চা ছিল ফেরাও যেই নদীর পানির দ্বারা মিশরের কৃষকদের কৃষিকাজ চলে সেই নদীকে আল্লাহ আদেশ করলেন পানি শুকাইয়া যাও আল্লাহর আদেশে নদীর পানি শুকাইয়া গেল সারা দেশের মানুষ ক্ষুদার বাড়িতে হাজির হইল কৃষিকাজের পানি চাওয়ার জন্য কোন ক্ষুদার বাড়িতে আসমানের কোদা না বুটে ভাস করা কোদা হ্যাঁ বুটে বাস করা কোদা টা মনে মনে দেখে যে আমার যে পানি দেওয়ার ক্ষমতা না এইটা বললে তো এরা আমার এলাকায় দিবে কাজে উচা বলা যাবে না ফেরাউন তাদের সাথে একটা মিথ্যাও আদা করল করলো ঠিক আছে তোমরা বাড়িতে যাও আমি পানি দিয়া দিব পানি দিতে পারবে বিশ্বাস করিয়া কইছে না দিতে পারবে না জানা সত্ত্বেও হ্যাঁ দিতে পারবে না জানা সত্ত্বেও এটার নাম হইল পলিটিক্যাল ওয়াদা পলিটিক্যাল ওয়াদা আমাদের দেশে আমাদের একজন ইউপি চেয়ারম্যানকে আমি জিজ্ঞেস করছিলাম আপনি যদি নির্বাচনের আগে জানতেন আপনি চেয়ারম্যান হইলে রাস্তাটা বানাইয়া দিতে পারবেন না জনগণকে ওয়াদা দিলেন কেন আপনারা আলেম মানুষ আপনারা এইগুলি বুঝবেন না এগুলি হল পলিটিক্যাল ব্যাপার আমি বললাম আলেম হইলে পলিটিক্স বুঝবে না কেন ব্যাপারটা কি আমাকে বুঝাইতে হবে তোমার জনগণ তোমাকে বাদ পার বলে বকাবকি করে কেন তুমি মিথ্যা আদা দিলাম কয় হুজুরিগুলির নাম হইল পলিটিক্যাল ওয়াদা আমি বললাম আমি কোনদিন কোন পলিটিক্যাল পার্টিও করি না আর পলিটিক্সও বুঝি না পলিটিক্যাল ওয়াদাও বুঝি আমারে বুঝাইয়া কয় শোনেন নির্বাচনের আগে জেনে শুনেই কতগুলি মিথ্যা জনগণের সাথে করতে হয় শুধু গদিটা দখল করার জন্য এইগুলি পুরা করার জন্য নয় গদি দখলের জন্য এরকম জানিয়া শুনিয়া নির্বাচনের আগে মিথ্যা ওাদা দেওয়ার নাম পলিটিক্যাল ওয়াদা আপনারা বুঝলেন কিনা দেখেন দুনিয়ার আর কোন দেশে পলিটিক্যাল ওয়াদা সরকারের দলে করে কিনা জানি না আমরা দেশও করে তেরাউন একটা পলিটিক্যাল ওয়াদা কর্ম মনে মনে জানে ফাঁনি দিতে পারবে না তয় ফাঁ দিবো বাড়ি যাও বিদায় দিয়া মনে মনে চিন্তা করে যে ফানি তো আমার দেওয়ার ক্ষমতাই নাই আসল খুদার ফাঁনি দেওয়ার ক্ষমতা আছে তার সাথে আমার কম্প্রোমাইজ করতে হবে এই কম্প্রোমাইজ করার জন্য তেরাহন গদিপ থেকে নামিয়া শহর থেকে বাইরে হইয়া পাহাড়ের ভিতরে ঢুকিয়া জঙ্গলে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় করল এই ব্যবসা কার দরবারে সেজদা করল সেজদাত গিয়া কয় হে আল্লাহ কুদা তো আমি না কুদা তো তুমি আমি একটা বাহাদুরি দেখাইবার জন্য দাবি কইরা বর্ষী আর জনগণ নিছে এখন যায়া কইরা ফানিটা তুমি দেওয়া দাও আর জনগণ এগুলো তো আমি দিছি দুনিয়াতে আমার বাহাদুরিটা ঠিক রাখিয়ে দাও মরনের পর থেকে তুমি এই বাটপাড়ির বিচারটা আমারে ইচ্ছা মতো করিয়া নিও আল্লাহ রেজা ফিরা দুনিয়াতে দিটা সাইছি আমার দিয়া দেওয়ার আহারাতে তুমি বিচার ইচ্ছা মত করিলেও বোদি যারা জনগণের সাথে রকম বার্তালি করে রাজেনে শূন্য পরখাল আগেই দইয়া খায় একেবারে ফরখাল দইয়া খায় ফেরাউনের মতো আসমানের খুদাতে একজন আছেন ফেরাউন বিশ্বাস করত কিনা তাহলে জঙ্গলে গিয়েন যা বললকারে আল্লাহ বিশ্বাস করলেই মুমিন হইয়া যায় না আল্লাহ একজন আছেন বিশ্বাস করলে যদি মুমিন হইতো ফেরাউন আপনাদের সকলের আগে মুমিন হইয়া যাইত আল্লাহর বিধানের সামনে মাতা মতো না করা পর্যন্ত মুমিন হতে পারে না কাজেই যারা যারা গদি ভাইয়া আল্লাহর বিধান নিয়া তামসা করে এরা সবাই ফেরাউনের চালা চামণ্ডা যারা কিন্তু নয় সে গিয়ে আল্লাহর সাথে কম্প্রোমাইজমূলক প্রস্তাব দিল যে দুনিয়াতে আমার বাহাদুরি ঠিক রাখিয়া দাও পানি তুমি দিয়া দাও আর মানুষের বুঝুক আমি দিছি এমন বাক্তারি কেন কুদাই নিয়া করলাম মরণের ঘরে বিচার তুমি ইচ্ছা মতো করে আলো গিয়া শয়তানে যে বিবরণ দিল এর দ্বারা কি বুঝলেন দুনিয়াতে যারা আল্লাহর বিধান নিয়া তামসা করে এরা ফরকাল না বুঝিয়া না বুঝে শুনে এই ফরকাল দইয়া খায় হ্যাঁ বডিতে গিয়া যারা তামসা করে এরা বুঝে শুনে এই ফরকাল দইয়া খায় খাইয়াই তামসার মধ্যে লাগে আল্লাহর কাছে ফেরাউনের দোয়া কবল হইয়া গেল ঠিক আছে ফরকালে তোর আমি ইচ্ছা মতো ধর্ম আর দুই মিয়ার তোর ইচ্ছাটা ঘোরা করিয়া দিলেন কিন্তু ফেরাউনে আল্লাহ ঘোষণা দিয়া জানাইলেন না সেদার থেকে উঠিয়া ফিরে আসলো এখনো জানতে পারলো না তার দোয়া কবল হইল কিনা মনে মনে টেনশন যদি দোয়া কবল না হয় যে প্রস্তাব আল্লাহর কাছে রাখলাম সেই প্রস্তাব যদি আল্লাহ না রাখে যেই জনগণে আমার একুদা বুক দিয়ে আপুদা সাজাইছিলিমারি আকুদার আসন থেকে নামাইয়া দিবে তার মনের মেধে টেনশন থাকা অবস্থায় আল্লাহ জিবরিল ফিরিস্তানে কইলেন একজন ওসিনা মানুষের আকৃতি ধারণ করিয়া ফেরাউনের কাছে যাও গিয়া একটা বিচার চাও আল্লাহর হুকুমে জিবরিল একজন ওসিনা মানুষের আকৃতি ধারণ করিয়া ফেরাউন টিলার থেকে গেলে আমার সময় এখনো টিলার থেকে গেল আমছে না টিলার উপরে রয়েছে আসিয়া কয় মহারাজ আমার একটা বিচার পশিমা মানুষ ফেরাউন রাগান্বিত হইয়া বলে এই বেটা জঙ্গলে কিসের বিচার আমি যখন রাজ দরবারে বলবো তখন যাবে বিচারের জন্য এখানে কিসের বিচার এই কথা কইতে কইতে এই থেকে সাইয়া দেখে ওই নদী যেই নদী শুকাই যা পানিতে ভরপুর হয়ে গেছে ফেরাউনের দুয়া আল্লাহর কাছে কবল হয়ে গেছে কিনা হ্যাঁ কবল হয়ে গেছে ফেরাউনের গদি রক্ষার জন্য ফেরাউন দুয়া করলো আল্লাহর কাছে কবল হয়ে গেছে এই জন্য ফেরাউন বড় ইমানদার সাব্যস্ত হয়েছে গদিরক্ষার দুয়া কবল হইলে ইমানদার সাব্যস্ত যদি হইত ফেরাউন সকল গদিওয়ালার আগে ইমানদার হইয়া যেত গদির জন্য সমস্ত গদি ও লারাই আল্লাহরে রাখে পাকিস্তানের বে নদীর ভুট্টু এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল এক সময় দেখা যায় প্রধানমন্ত্রী বে নদীর ভুট্টু তসবি ভরে তসবি একজন আলেম জিজ্ঞাসা করলেন আজকাল আবার তসবি শুরু করলেন এটা কিজের তসবি আয়াতুল কুর্সির তসবি ভরি আয়াতুল কিন্তু অনেক লম্বা ওই আলেম জিজ্ঞাসা করলেন আয় তুল কুর্সি তো অনেক লম্বা তুমি এত তাড়াতাড়ি কেমনি ভাই আমি কিছু শর্টকাট করে আনিছি বলে কিরকম শর্টকাট ভাই আগের অংশ পরের অংশ বাদ দিয়া শুধু কুর্সি কুর্সি কুর্সি কুর্সি কুর্সি বলি গদি গদি গদি গদি গদি গদি গদি গদি আসবেন না বর্তমান দুনিয়ার সমস্ত গদিওয়ালাদের স্মরণ করা দরকার চারশো বছরের গদিওয়ালার ইতিহাস চারশো বছরের গদিওয়ালাকে বারাকবা মামা চারশো বছরের গদিওয়ালা শেখ হাসিনাও চারশো বছরের গদিওয়ালা ছিল ফেরও এর ঘটনা কোরানে ছাব্বিশ বার পুলেন কেন এই দুনিয়ার অন্যান্য গদিওয়ালারা এত লম্বা গদিওয়ালা তোমরা হয়েছো না লম্বা গদিওয়ালারে দেখো সে আমারে সেদা করছে সেও আমারে শিকার করছে সে আমার কাছে দোয়া করছে তার দোয়া আমি কবল করছি কিন্তু কত বড় জাহান নামি যে চিন্তা করো শুধু আমার বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণ এটা হল আল্লাহর ওয়াজের দ্বিতীয় সিস্টেম অতীতের ইতিহাসের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে আল্লাহ ওয়াজ করেছেন যখন দেখল নদী ফানিতে ভরপুর তখন আর দুয়া কবুল হইল কিনা এই বিষয়ে সন্দেহ রইলনি না টেনশন মুক্ত টেনশন মুক্ত হওয়ার সাথে সাথে ওই লুকচারে কয় ঠিক আছে বল তর্কি বিচার ঠিক আছে বল তর্কি বিচার লুকটা বলে বিচার আর কিছু নয় মহারাজ একটা গুলামের বিচার বলে গুলাম কি করছে গুলাম চায় মনি রেমনি কয় না নিজে রেমনি পয় একটা গুলামের বিচার এই গুলামে মণি কয় না নিজে রেমণিক কয় এই গোলামটার বিচার কয় একটা বড় নিমখ হারাম গুলাম মনি ব্রেমণিক কয়না নিজে রেমণিক কয় এটা বাণিতে সুবাই আমার আসার আর কোনো বিচার নাই লুখে বলে ধন্যবাদ মহারাজা ধন্যবাদ থ্যাংক ইউ হাজার বার আপনারে আপনার বিচারে আমার আত্মাটা দূরাই লিখিয়া দেন লিখে দেন কাগজ কলম ধরে বিচারে দেনাউন কাগজ কলম হাতে নিয়ে লেখে যেই মনি মণি মনি মানে না নিজেরে মনি কয় তারে ওই দরিয়ার পানিতে চুবাই আমার সারা আর কোনো বিচার নাই লিখে দত্তক দিয়া দেওয়া দিছে এর কিছুদিন পর যখন সেনাবাহিনী নিয়া এই নদীর পানিতে টেনা কানি চুবানি খাওয়া শুরু করল বলতে লাগলো আমি খুদানা আমি না মুসার খোদাই খুদা জিব্রিল ফিরিস্তা নদীর তলার থেকে পতন ফেক নিয়া মুখে দিয়া ডুখাইয়া বললেন আল আন ওখার সাভার তামিন কাবলু এতদিনে মনে হয়েছে ওখানে আশাই তামিন কাবলু এতদিনে মনে হয়েছে আমি খুদা না বলার এতদিন কই আছিলে দেখ লেখা থাকা মনে আছে আপনাদের লেখার কথা লেখা দেখা গা এটা তো আমার হাতের লেখা দেখা যায় বলে হ তোর কথাই জিজ্ঞাসা করা হয়েছিল চিন্তা করিয়া দেখ শেষ দা ছো কেছিল তোর গদির দিন শেষ এখন গজবের দিন আরম্ভ হইল সমস্ত গদিওয়ালা ওই গদির দিন শেষ হবে কিনা এর ফলে গজবের দিন আসবে কিনা গদির দিন ফোরাবে গজবের দিন ফোরাবে না গদির দিন ফুরাবে গদবের দিন এই সবক শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের মত গদিওয়ালার ইতিহাস আল্লাহ অতীতের ইতিহাসের বিবরণ দিয়া আল্লাহর নসিহতের উদাহরণ ছয় হাজার আয়াতে আল্লাহ কতভাবে নসিহত করেছেন একটা হলো কুদ্রতের বিবরণ দিয়া আর একটা হল অতীতের ইতিহাসের বিবরণ দিয়া আরেকটা হইল পরকালের বিবরণ আরো দুই হাজার আয়াতে আল্লাহ পরকালের বিবরণ দিয়া নসিহত করেছে এই দুই হাজার আয়াত থেকে আমি আপনাদের সামনে আজকে একটি আয়াত তিলাবত করেছি সুরায় বনি ইসরায়েলের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যেই ব্যক্তি মুমিন হবে আমল বালা করবে সহিনীয়তে করবে আর নবীর তরিকামতে করবে তার জন্য পরকালের জান্নাত গ্যারান্তি যুক্ত হয়ে থাকছে কতটা কাজ সারটা কাজ এক নম্বর মুমিন হওয়া দুই নম্বর আমল ভালো করা তিন নম্বর সহিনীয়তে আমল করা চার নম্বর নবীতরিকার মতে আমল করা ইমান আমল সহিনীয় নবীন তরিকা এই চার জিনিস যার মধ্যে পাওয়া যাবে পরকালের জান্নাত তার জন্য গ্যারান্তি যুক্ত হয়ে থাকবে এই আয়াতে আল্লাহ কোন পদ্ধতিতে নসিহত করলেন পরকালের বিবরণ পরকালের জান্নাত তার জন্য গ্যারান্তি যুক্ত হয়ে থাকে এই সাতটা জিনিস আমাদের কতজনের মধ্যে আসে না এই যাচাই করে দেখা দরকার প্রথম নম্বর কাজ হইল মুমিন হওয়া ইমান আনা ইমান কাকে বলে আল্লাহর সবগুলি কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান আল্লাহ তিস্তারা কোরআনে যা কিছু বলেছেন কিছু কিছু সঠিক সবগুলি সঠিক সবগুলি সঠিক বিশ্বাস করার নাম ইমান আল্লাহ কোরআনের কোন কথার সঠিকতার ব্যাপারে যদি কারো সন্দেহ যাবে এইটা কেমনে সঠিক হয় তাহলে কিছুই মানদার নয় পুরা বেইমান আল্লাহ কোরআনের কোন একটা কথার উপর কারো মনে সন্দেহ জাগলে কিছুই মানদার না পুরা বেইমান বর্তমান দুনিয়াতে পনে দুইশ কোটি মুসলমান আছে আমেরিকায় লন্ডনে জাপানে ফ্রান্সে ইন্ডিয়ায় পাকিস্তানে বাংলাদেশে সৌদি আরবে মিলাইয়া পনে দুইশ কোটি এই পনে দুইশ কোটির মধ্যে অসংখ্য অবনীত লক্ষ লক্ষ কোটি কোটি নামদারী মুসলমান এমন আছে যাদের কোরআনের বিভিন্ন আয়াতের বিরুদ্ধে আহত আছে কোরআনের আয়াতের বিরুদ্ধে আহত্তি থাকার নাম ইমান না বিনা হত্তিতে বিশ্বাস করার নাম ইমান বহু আয়াতের বিরুদ্ধে কোটি কোটি নামদারী মুসলমানের আপত্তি আছে এরা কেমন মুসলমান নামদারি মুসলমান মুসলমান হওয়ার মিথ্যার আবিধার কোরআনের কোন একটা আয়াতের ব্যাপারে যারা হত্যি থাকে সে হাজারবার মুসলমান দাবি করলেও মুসলমান থাকতে পারে না এর মধ্যে একটা আয়াত বলি আল্লাহুল আলমিন সুরায় নিশা এর নম্বর আয়াতে বলেন আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দিতেছেন তোমাদের কারো মাতা মারা গেলে পিতা মাতা যে সম্পদ রেখে মারা যাবে সেই সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ বর্তমান দুনিয়াতে অনেক মুসলমানের দেশে আন্দোলন চলছে ছেলেমেয়েকে সমান অংশ দেওয়ার সমান অধিকারের নামে কিসের নামে কত অংশ সমান অধিকারের নামে সমান অংশ দেওয়ার আন্দোলন মুসলমানের দেশও চলছে বাংলাদেশও চলছে বাংলাদেশ কজন মুসলমান সতেরো কোটি সতেরো কোটি মুসলমানের বাংলাদেশে আন্দোলন চলছে ছেলেমের সমান অধিকার সমান অংশ দিতে হবে আল্লাহ বলেন ছেলেভাবে দুই অংশ আমি এভাবে এক অংশ এরা বলে সমান অংশ দিতে হবে মানল না ভর্তি করল আপনাদের বোঝার ব্যাপার হলো। আল্লাহ এরকম ব্যসকম করলেন কেন এইটা বোঝার ব্যাপার ব্যসকম করলেন কেন ছেলের জীবনে তিনটা হাত আছে করসের ছেলে যখন থেকে সাবালক হয় তখন তার নিজের লালন ফালনের দায়িত্ব নিজেরই বাবার নয় সাবালক হওয়ার পর থেকে ছেলের নিজের লালন ফালনের দায়িত্ব কার নিজের বিয়া করলে পরে বহু খেলার দায়িত্ব কার নিজেরই সন্তান হইলে সন্তান ফেলার দায়িত্ব কার নিজেরই এলে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন দুই নম্বর গিয়া করার পর থেকে বউয়ের লালন পালন তিন নম্বর সন্তানাদি হওয়ার পর থেকে সন্তান আদির লালন পালন করস কটা অংশ ভাইল কটা বেশি ভাইল করস আছে তিনটা অংশ ভাইল দুইটা বেশি ভাইল না কম ভাইল এবার আসেন মেয়ের বেলার মেয়েকে বিয়ার পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব বিহার পর থেকে মরণ পর্যন্ত লালন ফালন স্বামীর দায়িত্ব নিদের লালন ফালনেরও দায়িত্ব নাই স্বামী ফালারও দায়িত্ব নাই সন্তান ভালারও দায়িত্ব নাই খরচ কটা অংশ একটা পাইছে খরচ নাই একটা অংশ একটা পাইছে আর সেলের তিনটা অংশ পাইছে দুইটা এখন বলেন কে বেশি পাইল আর কে কম পাইল হ্যাঁ রেটে বেশি দাম যেখানে ইসলাম নারীকে অগ্রাধিকার দিল সেখানে মুসলমানেরা সমান অধিকার চায় কোরআানে দিল অগ্রাধিকার আর মুসলমানে চায় সমান অধিকার কিছু ব্যাপারটা কিছু বুঝতে পারছেন আপনারা কোরআনে দিল অগ্রাধিকার আর মুসলমানে চায় এই সমস্ত মুসলমানেরা চুরায়নি নিসার উনষাট নম্বর আয়াত মানল আল্লাহ তক্রবুল এই সুরায় নিচার বারো নম্বর আয়াতে আর কে কার সম্পদে কি পরিমাণ অংশভাবে তা বলা করা হয়েছে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন তিলকাহুদুদুল্লাহ এইগুলি আল্লাহর নির্ধারিত বিধান চোদ্দ নম্বর আয়াতে বলেন্লাহ রাসুলাহু আহু ইউলু ফিহা আল্লাহর এই বিধানগুলি ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ যারা মানবে না তারা চিরকালের জন্য জাহান নামে যাবে বলেন কোন মুমিন মুসলমান চিরকালের জন্য জাহান নামে যায় না বেইমান কাফি রইলে ছেলের দুই অংশ মেয়ের এক অংশ না মানলে চিরস্থায়ী জাহান নামি কেন কুরআানের আসে বেইমান বেইমানের জন্য চিরস্থায়ী জাহান নাম কথা বুঝে থাকলে এবার বলুন কোরআন কিভাবে মান মানলে ইমানদার হয় হ্যাঁ সম্পূর্ণ কোরআন মানলে ইমানদার হয় কোরআনের কোন একটা কথা যদি মানে না তাহলে পুরা বেইমান হয় আদা বেইমান অথচ আল্লাহ বলেন মুমিন কোন মানুষ যদি মুমিন হয় ইমানা আনে। কোরানের কত আয়াত বিশ্বাস করার মাধ্যমে আর আমল ভালো শুধু আয়াত পুরানের আয়াতগুলি বিশ্বাস করে বসে থাকলে হবে না আমল ভালো করতে হবে আমল ভালো করতে হবে কাজগুলি করতে হবে গুনার কাজগুলি ছাড়তে হবে এর নাম আমলবালা আমলবালা না খারাপ এটা কঠাৎ কটা জিনিসের দ্বারা সাব্যস্ত হবে দুইটা জিনিসের দ্বারা সবের কাজ করলে আর গুনার কাজ ছাড়লে ल बाल सब क्ज करेना गुणार काजेना तरम बाल नाथमे हम कुरान सब कथा विश्वास करी यार नाम हलान सबगली गुणार क्षे स काजगुली करार अभ्यास करी यार नाम होल अमल बाल तीन नम्बर बाल अमल जे कर सहीनते करो সহিনিয়ত বলতে আমি আমল করি আল্লাহকে খুশি করার জন্য কোন মানুষকে খুশি করার জন্য নয় আমার আমলের দ্বারা কোনো মানুষ খুশি হইলেও আমার কোনো লাভ নাই খুশি না হইলেও আমার কোনো ক্ষতি নাই মানুষের খুশি বাজারে আমার কিছু আসে যায় না আমি আল্লাহকে খুশি করার জন্য আমল করি এই নিয়তের নাম সহিনিয়ত আর আমলটা নবীর শিক্ষা দেওয়া শূন্যত তরিকা মতো বলি নবীর শিক্ষা দেওয়া শূন্য বর্তমান দুনিয়ার আঙ্গুলে গোনার মতো কিছু লোক মুসলমান সারা বাকি গুঠা উন্মতে ভুলে গেছে আমরা অনেকে ইমানও আসে যে আমলও করিনি অতবারা কিন্তু নবীর তরিকা নাই শূন্যত তরিকা নাই গতকাল যেখানে প্রোগ্রাম ছিল সেখানে বলেছিলাম নবীর সুন্নত পতার তিনটা অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হলো নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি প্রত্যেকটা আমলের মধ্যে নবীর শিক্ষা দেওয়া নিয়ম আছে নামাজ একটা আমল কিনা আমল দারানির মধ্যেও শূন্যত আছে রুপুর মধ্যেও শূন্নত আছে সেজার মধ্যেও শূন্যত আছে বসার মধ্যেও সন্নত আছে নমাজ তো আমরা জীবন বর পড়তে আসি আমার দাঁড়ানি নবীর শূন্যত মতো হইল কিনা আমার খবর নাই রুকু আমার নবীর শূন্যত মতো হইল কিনা খবর নাই শেদা আমার নবীর শূন্যত মতো হইল কিনা খবর নাই বসা আমার নবীর শূন্যত মতো হইল কিনা খবর নাই একটা উদাহরণ দিই বুঝতে পারবেন সাহাদেব নমাজে দাঁড়ানির শূন্যত দুই পায়ের আঙ্গুলগুলি সোজা কিবলামুখী থাকবে এইভাবে নয় এইভাবে এইভাবে নয় এইভাবেই না সোজা করিয়া কাতার সোজা করলে কাতারের এক পাঁচ থেকে তারা দেবেন কজনের ভাউক সোজা তাহে সারা জীবন ওই নমাজ পরে সারা জীবনই ফাউক ব্যথা খুঁজা দেওয়ায় আসেনি না তারপর দুই পায়ের মধ্যে দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক দুই গুরালির মধ্যে সেই পরিমাণ ফাঁক থাকতে হবে দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক দুই মধ্যে ও সেই পরিমাণ ফাঁক এটা তখনই হবে যখন পাও সুজা থাকবে পপ বাঁকা থাকলে সামনে ফাঁক বেশি হবে পিছনে ভাগ কপ হবে এটা শূন্যতের খেলাফ দুই ভাইয়ের মধ্যে সামনে দিয়া ভাগ বেশি টাকা ফিছন দিয়া ভাগ কম টাকা সুন্নত না সুন্নতের খেলাফতের খেলাফ আরেকটা কথা কি পরিমাণ ফাঁক থাকবে দুই ভাইয়ের মধ্যে আদিস শরীফে উল্লেখ আছে রসুল করিম সল্ল্লাহ আলহি ওসাল্লাম বলেন তোমরা কাতার সোজা করে দাঁড়াও সাহাবায়ে কেরাম বলেন রসুলের নির্দেশে আমরা কাতার সুজা করতাম দুই ভাবে পরস্পরে কাঁধে কাঁধ মিলাইয়া এবং পায়ে পা মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া কাতার সুজা করতাম আর পায়ে পা মিলাইয়া কাতার সুজা করতাম এই মিলানির অর্থ কি মিলানির অর্থ যদি লাগাইয়া দেওয়া হয় তাহলে আপনার দান কাদ ডান পাশের লোক তার কাঁধে লাগাইয়া নেন বাম কাক বাম পাশের লোকটার কাদে লাগাইয়া দেন এইভাবে লাগাইয়া দিলে দুই ফাঁক কি পরিমাণ করার জায়গা থাকে আগে কোনো ফাঁক করার জায়গা তাহলে এতটুকু দুই চ্যাং সরাইয়া দাঁড়ানি কোন হাদিজের কথা এটা এটা কোন সুন্নত এটা সুন্নত নয় এটা মন গড়া যদি বলেন কাঁধে কাত মিলাইয়া পায়ে পা মিলাইয়া কাতার সুজা করার তো লাগাইয়া দেওয়া না বরাবর করা যেমন ভাবে আপনার সাইটমেন্টের সাথে আপনার কাত বরাবর করলে কাতার সুজা হবে তেমনি ভাবে পা দুই পা গুলি বরাবর করলে কাতার সুজা হবে না টেঙ্গের উপর ট্যাং তুললে দিলে ট্যাং ট্যাং তুললে দেওয়ার কথা না বরাবর করার কথা এখানে আমরা সুন্নত কোথায় আর আমরা গেছি কোথায় নবীর হাদিস কোথায় আর আমাদের আমল কোথায় যারা নবীর সুন্নত তরিকার খেলাফ আমল করে মহাসিরিনাম তসিরের কিতাবে লিখেছেন একজনের সারা জিন্দেগির নমাজে এই ফরিমাণ উজন হবে না আমি জানে আর একজনের দুই রেখাত নমাজে যে ফরিমাণ উজন হবে কারণ দুই রেখাতওয়ালা সবগুলি সুন্নত মনোযোগ দিয়ে আমল করছে আর সারা জিন্দেগিওয়ালা সারা জীবনই সুন্নতের খেলাফ আমল করছে বুঝে থাকলে বলেন শূন্যতের মূল্য আছে কিনা এই শূন্যত্র কিন্তু আমরা যার পর নাই ও বহেলা করে চলেছি অত সাল্লাহ বলেন যে ব্যক্তি ইমান আনবে আমল ভালো করবে সহিনীয়তে করবে সুন্নত তরিকা মতে করবে ওটা কাজ ইমান আমল সহিনিয়ত নবীর তরিকা ইমান আমল সহিনিয়ত নবীর তরিকা তার জন্য পরকালের জান্নার গ্যারান্টি যুক্ত হয় তাকে এতগুলি কথা যাদের মনে থাকবে না স্যাচে কথা সারা জীবন মনে রাখার চেষ্টা করুক সাই কাদের দ্বারা জান্নাত গ্যারান্তি যুক্ত হইয়া যায় এক নম্বর কাদের নাম ইমান দুই নম্বরটার নাম আমল তিন নম্বর সহিনিয় চার নম্বর রবির তরিকা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই চার কাদের মাধ্যমে পরকালের জান্নাত গেরান্তি যুক্ত করার সৌভাগ্য দান করুন এখন এক কিছুক্ষণ পরই আদান হবে এর আগে মসজিদ কমিটির তারা আপনাদেরকে হয়তো কিছু বলবেন এই মসজিদের কাজের জন্য আপনাদের কিছু সাহায্য সহযোগিতা করা দরকার তারা বলবেন